উপলক্ষে উইং এর বিশেষ লেকচার সিরিজটি আলোচনা শেষ দশ দিন নিয়ে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 আমাদের জন্য আল্লাহ সুবান অশেষ রহমত যে উনি রমাদানের শেষ দশ দিন আমাদের জন্য সব থেকে উত্তম দিন বানিয়েছেন এই শেষ দশ দিন হল এমন কিছু সময় যখন নিজেদের আত্মা সমৃদ্ধি এবং পরিচর্যার জন্য নিজেদের উপর বেশি জোর দিতে হবে নিজেদের শরীরের আরামটুকু থেকে কিছু অংশ আর্থিক উন্নয়নের জন্য বরাদ্দ করাটা আমাদের জন্য খুব জরুরি সহি বুখারি ও সহি মুসলিম থেকে বর্ণিত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 সহিব খারিফে আছে আইসারদুল্লাউ আনহা বলেছেন রমাদানের শেষ দশ দিন শুরু হওয়ার সাথে সাথে নবীজি সাল্লা সাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং উনার নিজের পরিবার বর্গকেও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন কোমর বেঁধে ইবাদতে নেমে পড়া বলতে আসলে অত্যন্ত আগ্রহ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে ইবাদতে আত্মনিয়োগ করা বোঝানো হচ্ছে অনেক আলিম বলেছেন কোমর বেঁধে নেমে পড়া এ কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এর মানে হল রমাদানের শেষ দশ দিনে স্ত্রীদের সাথে রসুলুল্লা সাল্লা কোনো সম্পর্ক থাকত না আসলে শেষ দশ দিন তিনি উনাদের নিকট যেতেন না কারণ তিনি ইবাদতে এতটাই মশগুল এবং ব্যস্ত থাকতেন যে উনার স্ত্রীদের কাছে যাবার সময়টুক পর্যন্ত ছিল না এটি ইমাম সুফিয়ানা সাউরির মত এবং উনার এই মতটাই সবচেয়ে বেশি সঠিক কারণ অন্যান্য বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমাদানের শেষ দশ দিন তার বিছানাপত্র গুছিয়ে নিতেন এবং ইবাদতে এত বেশি মশকুত হয়ে যেতেন যে তার স্ত্রীদের সাথে কোনো রকম সম্পর্কই থাকতো না স্ত্রীর সাথে মিলিত হওয়া অবশ্যই হারাম কিছু নয় কিন্তু নবীজি সাল্লা আলাইস্লাম রমাদানের শেষ দশ দিন এত বেশি ইবাদত করতেন যে সে সময়টুকু তার হতো না ইদিনের রজা ব্রাহিম বলেন যে নবীজি সাল্লা সাল্লাম রমাদানের প্রথম বিশ দিনে স্ত্রীদের সাথে ইসলামে অনুমোদিত সব কিছুই করতেন আর শেষ দশরাতে উনি এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সাথে তার সম্পর্ক থাকতো না চিন্তা করুন এই যদি হয় আমাদের রসুলুল্লা সাল্লা সাল্লামের ইবাদতে দৃষ্টান্ত যিনি আল্লাহ তাল্লার আজাবের ভয়ে সব সময় ভীত থাকতেন এবং তার অতীত বর্তমান এবং ভবিষ্যতে সব কুণা ক্ষমা করে দেয়া হয়েছে এবং যিনি ছিলেন আল্লাহর সব থেকে কাছের মানুষ এবং পছন্দের মানুষ তাহলে আমাদের কি করা উচিত যেখানে আমাদের কুণা মাফ হবে কি না তাই আমরা জানি না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 লাইলাতুল কদরের রাতে সারা রাত জেগে ইবাদতে থাকাটা নবীজি সাল্লা সবাইকে নিয়ে দশ দিনই পালন করবেন যেহেতু নবীজি সাল্লাহ সাল্লাম নিজে এবং নিজের পরিবার নিয়ে আল্লাহর ইবাদত করেছেন ইমাম সুফিয়ানা সৌর রাহেমাহুল্লা বলেছেন যখন রমাদানের শেষ দশ রাতের আবির্ভাব হয়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 অথচ নবীজিত সাল্লা মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনও এফ ত্যাগ করেননি আবু হারাইনা রাহু আনহু ও আয়সা আনহা থেকে আরও বর্ণিত আছে যে নবীজিৎসাল্লাম মৃত্যুর আগ বছর পর্যন্ত ইতিকাফ কফ করেছেন তিনি রমাদানের প্রথম দশ দিনে ইতিকাফ করেছিলেন তারপর তিনি রমাদানের দ্বিতীয় দশ দিনে ইতি করেছিলেন এবং তারপর তিনি রমাদানের শেষ দশ দিনেও ইতি করেছিলেন এবং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 এদিন বলেন এক বছর তিনি এতেকাফ মিস করেন কারণ তিনি ভ্রমণ ছিলেন তাই তিনি পরবর্তী বছরে এটি পালন করেন তিনি লাইলাতুল কদের অনুসন্ধান করার সময় এতেকাফ করতেন এতেকাফ আপনাকে দুনিয়াবীর সব কিছু থেকে এবং সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করায় আপনাকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে যত বেশি আল্লাহকে জানবেন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 এইসব ব্যাপার আপনাকে কি থেকে বিক্ষিপ্ত করে ফেলে আল্লাহর সম্পূর্ণ আনুগত্য এবং আল্লাহর সাথে দৃঢ় সংযোগ থেকে উল্লিখিত জিনিসগুলো আপনাকে বিক্ষিপ্ত করে দেয় এতেকাফ সমগ্র দুনিয়াকে এক পাশে ছুঁড়ে ফেলে এক আল্লাহর দিকে আপনাকে দ্রুত নিকটবর্তী করে ফেলে আজ মানুষ এই পেকাফ করতে মসজিদে যায় এবং তারা এই পেকাফের আসল উদ্দেশ্যকে বুঝতে ব্যাহত হয় তারা সেখানে ঘুরে বেড়ায় এবং কথা বলে এবং ইতি কাসের উদ্দেশ্যকে ব্যাহত করে আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন যাতে আপনি তাদের সাথে কথা বলতে না পারেন এবং আপনার কোনো পার্থিব সংযোগ না থাকে। কোন পার্থ সবকিছু এবং যেসব ব্যাপার আপনাকে নিকটবর্তী হতে বাধা ছিল সে সব পেছনে ফেলে ইতি কাসে অগ্রসর হন ইতি কাস আপনাকে সমস্ত দুনিয়াবি ব্যাপার থেকে বিরত রাখে এবং সর্বোত্তম স্থানে অর্থাৎ মসজিদে একটি নির্দিষ্ট সময় জুড়ে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 রমাদানের দুই তৃতীয়াংশ চোখের পলকে শেষ হয়ে গেছে আর আমাদের জীবনও এভাবেই শেষ হয়ে যাবে মুমিন এবং পাপি উভয়ই চলে যাওয়ার সময় সময় নিয়ে আশ্বস্ত করবে মুমিনরা এই ভেবে আশ্বস্ত করবে যে কেন সে আরও বেশি ইবাদত করল না আর পাপিরা আশ্বস্ত করবে আল্লাহর দিকে ফিরে আসেনি বলে কাজেই আল্লাহর ইবাদতে দ্রুততার সাথে এগিয়ে আসুন আল্লাহ আপনার দিকে দ্রুততার সাথে এগিয়ে আসবেন এই পর্বে আমরা এতেকাফের ব্যাপারে আরেকটু আলোচনা করব এই আলোচনায় আমাদের ইতিকাফের ব্যাপারে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উপর আলোকপাত করা হবে প্রশ্ন শেষ দশ দিনের সব দিনই কি এতে করতে হবে উত্তর পুরোপুরি দশ দিন এতে না করে তার অংশবিশেষ যেমন পাঁচ দিনও এতে করা যেতে পারে ধরা যাক একজন চাকরিজীবী শেষ দশ দিন এতেকাফের নিয়োগ করল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 ইমাম আশ্রাফি রহিমাহুল্লা বলেছেন এতেকাহের ব্যাপারে এতে কাহকারী নিজেই নিজের আমির অর্থাৎ সে যেমন পছন্দ করবে তেমনই করতে পারবে সে চাইলে অবিরত দশ দিন এতে কাহ করতে পারে আবার যে কোনো সময় চাইলে এতে কাহ শেষও করে দিতে পারে এমন করাতে কোনো গুণাহ নেই ফাতহুল বাড়ি গ্রন্থে ইমাম ইবনে হাজার রহিমাহুল্লা বলেছেন যদি কারো না যার অর্থাৎ প্রতিজ্ঞা বা মানত না থাকে তাহলে সে যে কোনো সময় এতে কাহ ভেঙে ফেলতে পারে আবার চাইলেই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 সালাতে রুকু করার সময় মানুষ যতটুকু সময় ব্যয় করে ইতি কাপের সবচেয়ে কম সময় ঠিক ততটুকু রুকু করতে আমাদের কতটুকু সময় লাগে যথেষ্ট। কাপের নিয়তে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন সেটাই এতিকাফ এটা তিন মিনিট যেমন হতে পারে দিন দুই দিন এমনকি এক মাসও হতে পারে শুধুমাত্র মালিকি ফিকে ইতি জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে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 এবং সে সময় আপনি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি ইতিকাফের কাসের পাবেন দুইজন ব্যক্তি একই সাথে মসজিদে প্রবেশ করে আর একই সময় বের হয় কিন্তু একজন এতে কাসের পাবেন আর অপরজন পাবেন শুধুমাত্র নিয়তের জন্য তবে এতে কাসের পুরোপুরি ফায়দা হাসিল তখনই হবে যখন আপনি দুনিয়াবি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ নিকটবর্তী হবেন মোবাইল সহ আর সবকিছু আপনি বাড়িতে রেখে যাবেন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 যখন আমাকে একা একাই ইতে কাজ করতে হবে আমি আমার বাসায় আমার মতো করে একা একা এতে করব কিন্তু এভাবে এতে হবে না এতে করতে হলে অবশ্যই মসজিদেই এতে করতে হবে আর এটাই এতে কাসফের শর্ত নবীজি সাল্লা আলাহিস্লামের স্ত্রী উম্মুল মমিনগণ মসজিদে ইতে কফ করেছেন যদি এতে বাসায় করা যেত তাহলে রসুলুল্লা সাল্লা সাল্লাম তার স্ত্রীদের বাড়িতে এতে করতে বলতেন আল্লাহ তালা বলেন তোমরা মসজিদে ইতিকাফ তিকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না এটি আল্লাহর সীমা অতএব তোমরা উহার নিকটেও যাবে না এভাবে আল্লাহ মানব মন্ডলের জন্য তার সমহ বিকৃত করেন যেন তারা সংযত হয় আল্লাহ আরো বলেছেন আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম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 এর অনেক ফজিলত কিছু মসজিদে এমন সব কাজকর্ম করা হয় যা এতেকাসের আদবের খিলাফ সেক্ষেত্রে এই সকল মসজিদে ইতি করা হারাম যতক্ষণ ফিকনার সম্ভাবনা নেই ততক্ষণ এটা নারী পুরুষ উভয়ের জন্য আয়সা রাজিহ আনহা বলেন নবিজি সাল্লা আলাহাম তাকে এবং হাস্তা রাজিয়াল আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন সহিবার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের মধ্যে অনেকগুলো তাব দেখতে পেলেন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 তাদেরকে তাবুক খুলে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল কারণ হতে পারে তাদের ঈর্ষাপরায়ণ ও করেননি, সাল্লা টেকাপা নীজির কাছে থাকতে চাচ্ছিলেন এখানে মূলত ঈর্ষার আর প্রতিযোগিতার বিষয়টি প্রাধান্য পাচ্ছিল যা এই টেকাপের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয় এই উদ্দেশ্য হলো দুনিয়াবি সব থেকে যতটা সম্ভব দূরে থাকা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 আমরা বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস থেকে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আইসার্দ্লা আনহা ও হাস্তার রদিয়াল আনহাকে ইতে কাহের অনুমতি দেন এবং এটি আমাদের দলিল মূলত বুখারি ও মুসলিমে এই ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস বর্ণনা করা হয়েছে এই ব্যাপারে ওরুহ বর্ণিত একটি হাদিস আছে এটা নবীজি সাল্লাহ আলাহি সাল্লামের মৃত্যুর পর ঘটেছিল ওরুহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীরা এই তে করেছেন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 অথবা ফেসবুক পেজ wwwfacebookcom ডুড অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডু